সুরতুল মুসমিল য মেপে নেয় আলী মানুষের নিকট থেকে তখন তারা পুরাপুরি নেয় আর যখন কালু তারা তাদেরকে মেপে দেয় যে তারা পুনরুদ্ধিত হবে একটি দিবসে অত্যন্ত কঠোর যেদিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে বিশ্বজগতের প্রতিপালকের সম্মুখে আর আপনার কি জানা আছে আপনি কি জানেন মা সিজিন কি বস্তু কিতাবন একটি কিতাব আমল নামা মারক চিহ্নযুক্ত লিখিত প্রতিফল দিবসকে ও আর মিথ্যা প্রতিপন্ন করে না বিহি তাকে করেমালঙ্ঘনকারী আসিম পাপি তুতলা তার কখনোই রূপ নয় বরং রনা মরিজা ধরেছে আয়লা হুলোবিহীন তাদের অন্তর সমূহে মা কানুয়াকিবন তাদের অর্জিত বিষয়ের কৃতকর্মের তারা যা অর্জন করে তার কাল্লা কখনো নয় ইন্নাহুম এ সমস্ত লোক তারা আর্রববিহীম তাদের প্রতিপালক থেকে সেই দিন থাকবে তাদেরকে আড়ালে রাখা হবে সুম্মা ইন্নাহুম অনন্তর তারা প্রবেশ করবে আল জাহিমি সুম্মা দোজোখ অতঃ পর বলা হবে হালাদি এটাই সে জিনিস কুমতুম বিহি তুকোন যাকে তোমরা অবিশ্বাস করতে আর আপনার কি জানা আছে আপনি কি জানেন মা ইন কি আমুলনামা একটি কিতাব মারক লিখিত চিহ্নিত পালঙ্ক সমূহের উপর বসে ইয়াং তারা দেখতে থাকবে তা আরিফু তুমি চিনতে পারবে ফি হুজু হিহিম তাদের মুখমন্ডলে না खित मु... मुहर शिलमोहर मिजकुन कस्तुरा और एर प्रति फालिया নিশ্চয় যারা আজরম অপরাধ করেছে মুমিনদের নিয়ে করত ইয়াদ হাকুন উপহাস হাসি তামাশা যেত ইলা আহ নিজেদের গৃহে পরিবারের কাছে ইং কলাবু ফিহীন তখনও মুমিনদের আলোচনা করে নিজেদের মধ্যে ঠাট হাসি ঠাট্টা করে ফিরত ইদা আর যখন তারা তাদেরকে দেখতুন মহাভ্রান্তিতে আসে মা উত তাদেরকে প্রেরণ করা হয়নি আলাইহিম তাদের উপর বা জন্য হাফিন সংরক্ষক রূপে তত্ত্বাবধায়ক হিসেবে পালঙ্কের উপর বসে বসে তারা দেখতে থাকবে প্রতিদান দেওয়া হয়েছে তো আলকুফার কাফেরদেরকে কাফেরদেরকে মা কানুয়াফ আলুন তাদের কৃতকর্মের আল সুফবিবাল কুফারু প্রতিদান দেওয়া হয়েছে তো কাফেরদেরকে মা কানু ইয়াফ আলুন তাদের কৃতকর্মের